نأَو حَن إلَكَكَمَا أَ حَنَ إ نُح وََّبين مِ بَعدٍ وَأَو حَن إ عبَضهم وَإسعين وَإسحافَ وَيَعقُ بَ وَ الأسبطِ وَوعس وَعوبَ وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك مِنْ قبل ورسلا لن نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين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 আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহ সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ রহিম আলহামদুলিল্লাহ ও সালসালাম আল্লাহিনা মোহাম্মদ ও আল্লাহ আলহি ওয়া সাহাবহি ওসলিমান ইব্রাহিম আলাই সাল্লাম তিনি হচ্ছেন আবুল আম্বিয়া নবীদের পিতা ইব্রাহিম আলহ সাল্লাম তিনি হচ্ছেন উলুল আজমিমিনা রসুল উলুল আজমের অন্তর্ভুক্ত অর্থাৎ রাসুলদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ পাঁচজন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইব্রাহিম আলাহাম আল্লাহ পবিত্র কুরআনে নাম উল্লেখ করেছেন কুরআনের পঁচিশটি ভিন্ন স্থানে সুরায় ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি পশ্চিমা বিশ্বে ইহুদী কৃষ্ণানদের নিকট পরিচিত আব্রাহাম নামে ইব্রাহিম আলাহাম তিনি জন্মগ্রহণ করেছেন ব্যাবিলনে বা বাবেল নামক শহরে যেটা বর্তমান পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী একটি অঞ্চল এবং জাতিগতভাবে তিনি ছিলেন কালডেনিয়ান বা কালেরীয় পোত্রের অন্তর্ভুক্ত তিনি বর্তমান ইরাকে বসবাস করতেন মেসেপোটেমিয়ান সভ্যতার অন্তর্ভুক্ত ব্যাবিলনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন অনারব নবী ছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম খুবই অল্প বয়স থেকে তাওহিদের দিকে মানুষকে আহ্বান করা শুরু করেন এবং এই কাজটি তিনি শুরু করেছেন তার নিজের মুশ্রিদ পিতাকে আল্লাহ সুতলার দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে এবং কুরআনে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে এভাবে যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তার ইবাদত তুমি কেন করো যে শোনে না যে দেখে না এবং তোমার কোনো উপকারেও আসে না ইব্রাহিম আলহাম আরও বলেন হে আমার পিতা ইয়া আবাতি আমার কাছে এমন ইলম এসেছে যেটা আপনার কাছে আসেনি অতএব আপনি আমার অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ দেখাব লক্ষ্য করুন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার পিতাকে এই কথাগুলো বলছেন তখন তার বয়স খুব বেশি নয় মাত্র ১৬ বছর বয়সে তিনি তার পিতাকে আহ্বান করছেন শির ছেড়ে ও হিদের দিকে তিনি এই দাওয়াত শুধু এমন একজন মানুষকে দিচ্ছেন না যিনি তার থেকে বয়সে বড় বরং তিনি হচ্ছেন তার পিতা তিনি তার পিতাকে বলছেন আমাকে অনুসরণ করুন ১৬ বছর কিংবা তার থেকে কম বয়স্ক একজন তরুণ তার থেকে বয়সে বড় একজন ব্যক্তিকে বলছেন তাকে অনুসরণ করতে এর ভিত্তি কি ইব্রাহিম আলসালাম নিজেই এর কারণটি ব্যাখ্যা করে বলছেন তিনি তার পিতাকে বলেছেন আমার কাছে এমন ইলম এসেছে যেটা আপনার কাছে আসেনি কাজে এই ক্ষেত্রে পিতার উচিত হবে পুত্রের অনুসরণ করা আমরা যাদেরকে অনুসরণ করি যারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান তাদেরকে আমরা বলি তারা হচ্ছে নেতা পথ প্রদর্শক সুতরাং নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে ইলম এবং যাদের কাছে হিক্মা রয়েছে বোধশক্তি এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই যোগ্য নেতা এখানে বয়সের থেকে প্রাধান্য পাবে ইলম এ কারণে আমরা ইতিহাসে দেখতে পাই যারা সবচেয়ে উৎকৃষ্ট নেতা ছিলেন তারা সবাই ছিলেন ইমসম্পন্ন দাউদ আলাহিসাম সুলাইমান আল্লাহাম জুল কারনাইন মুদ সাল্লা সকলেই নেতা ছিলেন নবীদের পরে আল্লাহ রসুল্লাহামের সাহাবিদের মধ্যে যারা শ্রেষ্ঠ নেতা ছিলেন তাদের মধ্যে রয়েছেন খুলাফ রাশিদ্দিন আউ বকর ওমর উসমান আলী রাজিয়াল আহুম তারা সবাই ছিলেন আলেম সাহাবিদের মধ্যে তারা ছিলেন ইমসম্পন্ন ব্যক্তি এবং সাহাবিদের পরে যিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহ তিনি ছিলেন একজন আলেম ব্যক্তি অতীতে মুসলিম জাতিকে নেতৃত্ব দিয়েছেন যারা ইলমের দিক থেকে অগ্রগামী সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বর্তমানে আমরা যাদের কাছে আমাদের জাতিকে দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছি কিংবা সত্যিকার অর্থে ইহুদি এবং খ্রিস্টানরা যাদেরকে আমাদের সমাজে নেতৃত্বের দায়িত্ব দিয়ে আমাদের উপর চাপিয়ে রেখেছে সেই সমস্ত ব্যক্তিরা ইলমের দিক থেকে নয় বরং জাহেলিয়াতের দিক থেকে অগ্রগামী মূর্খতার দিক থেকে তারা আলেম একটা সময় ছিল মুসলিম বিশ্বে অধিকাংশ দেশে নেতৃত্বের দায়িত্ব ছিল মূর্খ সামরিক অফিসাররা যারা ইল সম্পর্কে কোরআন এবং হাজির সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখত না বর্তমানে তাদের পর এখনও যেকে বসে আছে মূর্খ গণতান্ত্রিক নেতৃবৃন্দ বলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি জলে এবং স্থলে সর্বত্র দুর্নীতি অরাজকতা নৈরাজ্য ছড়িয়ে পড়েছে আল্লাহ কুরআনে বলেছেন জাহার ফাসাদু ফাসাদ উফিল বার রিবল বাহার দুর্নীতি ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে আল্লাহ বলেন স্থলে এবং জলে মানুষের কৃতকর্মের দরুণ বিপরয় ছড়িয়ে পড়েছে সুতরাং আমরা শুধু জমিনকে নয় জলভাগকেও দূষিত করে ফেলেছি আমাদের দুর্নীতির মাধ্যমে করাপশনের মাধ্যমে মুসলিম বিশ্বে এবং সর্বোপরি সমগ্র বিশ্বে ফাসাদ ছড়িয়ে পড়েছে কারণ নেতৃত্বের দায়িত্বে রয়েছেন মূর্খ অযোগ্য ব্যক্তিরা হাদিসে এই বৈশিষ্ট্যটিকে অর্থাৎ অনুপযুক্ত জ্ঞানহীন মূর্খ ব্যক্তিদের নেতৃত্বকে কিয়ামতের একটি আলামত হিসেবে বর্ণনা করেছেন ইমারাত সুফাহা বা অনুপযুক্ত মূর্খ ব্যক্তিদের নেতৃত্ব ইব্রাহিম আলাহাম তিনি আল্লাহর পক্ষ থেকে ইলম লাভ করেছিলেন এবং এ কারণেই তার নিজের পিতাকে বলছিলেন আমার অনুসরণ করুন আমাকে অনুসরণ করুন আপনি যদি আমাকে অনুসরণ করেন আমি আপনাকে সরল পথের সন্ধান দিব ফি ইনি ইব্রাহিম আলহামের পিতা জবাবে কি বললেন ইব্রাহিম আলহামের পিতা তাকে বললেন ইব্রাহিম আলহামের পিতা তাকে বললেন হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি এই কাজে বিরত না হও আমি অবশ্যই পাথরের আঘাতে তোমার প্রাণ করব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও ইব্রাহিম আলাহামের পিতা তাকে বলছেন আমি অবশ্যই তোমাকে পাথর পাথরচূড়ে হত্যা করব কোন একজন পিতার পক্ষে সন্তানকে এই ধরনের প্রাণ নাসের হুমকি দেওয়া এটা সহজ কোন বিষয় নয় কিন্তু এটি আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছে যখন কোন কারণে দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে ইমান এবং কারণে এবং কুফুরের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমান এবং কুফুরের মধ্যে যদি কোন কারণে ব্যবধান সৃষ্টি হয় সেই ব্যবধানকে আর কোনো কিছু দিয়েই জোড়া লাগানো সম্ভব নয় সম্পর্কের মারাত্মক অবনতি ঘটতে পারে যখন সংঘাত হয় ইমান এবং কুফুরের মধ্যে পিতা সন্তান প্রস্তুত যেদিকে তার পিতাকে আহ্বান করেছিলেন সেটা ছিল সত্য এবং সঠিক সরল পথ বিষয়টিকে প্রত্যাখ্যান করলেন এবং তাকে মৃত্যুর হুমকিও প্রদান করলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের উভয়ের নিকটে এই দিন কোন খেলতামাশার বিষয় ছিল না তারা উভয়ে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন ইব্রাহিম তিনি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন তার পিতাও এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন কিন্তু ইব্রাহিম আলু সাল্লাম ছিলেন হকের উপরে প্রতিষ্ঠিত এবং তার পিতা ছিলেন মুশ্রিক মূর্তি পূজক ইব্রাহিম আলু সাল্লাম এই বিষয়ের জবাবে কি বলেছিলেন তিনি বললেন ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয়ই তিনি আমার প্রতি বড় এখানে এমন একজন ব্যক্তির জন্য দোয়া করছেন যিনি হচ্ছেন একজন কাফির একজন ব্যক্তি যদি কুফুরী অবস্থায় অটল থেকে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা ইসলামের বৈধ নয় কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখনও এই বিষয়টি জানতেন না তিনি তার পিতার জন্য ইস্তেফার করার ওয়াদা করেছিলেন এবং তিনি সেটা করেও ছিলেন هُوَ كَانَ مِنَ الصَّالِحِينَ وَأَمْرَ أَبِيهِ كَخَمَا كَرُوَ سَتُ পথো পশটো দের অন্যতম আল্লাহ সুবহান ওয়া তাআলা পরবর্তীদেরকে হকের শিক্ষা দিলেন এবং বললেন وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا, إلا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا আর ইব্রাহিম কর্তৃক শিয় পিতার মাগফিরাত কামনা এটা তো ছিল কেবল একটা প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতঃপর যখন তার কাছে এই বিষয়টি প্রকাশ পেল যে সে ছিল শত্রু তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন আল্লাহ বলছেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় এবং সহনশীল আলাহাম তিনি ছিলেন আউ্ এবং হালিম আউআা এর অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার অন্তরে সর্বদা খুশু অর্থাৎ আল্লাহ মহামতালার প্রতি একাগ্রতা বোধ জাগ্রত থাকে তিনি সর্বদা আল্লাহামতোলার কাছে দোয়া করেন প্রার্থনা করেন এবং হালিম হালিম অর্থ হচ্ছে ধৈর্যশীল সুতরাং ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পিতার প্রতি মাকফিরাত কামনা করেছিলেন সেটা ছিল শুধুমাত্র নিজের করা প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য কিন্তু যখন তিনি জানতে পারলেন তার পিতা কুফুরী অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি দোয়া করা বন্ধ করে দেন উল্লেখিত জানি শেষ বিচারের দিনে কিয়ামতের দিনে আল্লাহাল্লাহ ইব্রাহিমকে বলবেন আমি আজকে তোমার কাছে করা আমার ওয়াদাকে পূরণ করবো এবং তোমাকে সম্মানিত করব কারণ আমরা জানি ইব্রাহিম সালাম তিনি দোয়া করেছিলেন ইয়া আল্লাহ পুনরুত্থানের দিনে শেষ বিচারের দিনে আমাকে অসম্মানিত করোনা এবং আল্লাহ মোহাম্ম ইব্রাহিম আলহ সালামের এই দোয়াকে কবুল করেছিলেন ইব্রাহিম আলহাম সেই শেষ বিচারের দিনে আল্লাহ মহম্মাকে বলবেন আমার পিতাকে যদি আজকে শাস্তি দেওয়া হয় এটা তো আমার জন্য অসম্মানজনক কারণ আমরা জানি সেই দিন তার পিতা তার কাছে আসবেন এবং বলবেন আজকের এই দিনে আমি তোমাকে অমান্য করব না আজ আমি তোমাকে অনুসরণ করব তুমি যা বলবে তাই মেনে চলব কাজে ইব্রাহিম আলাহ সাল্লাম তখন আল্লাহ মহম্মাকে বলবেন আমার পিতা যদি শাস্তিপ্রাপ্ত হন এটা তো আমার জন্য অসম্মানজন হায়েনার রূপে ইব্রাহিম আলু সাল্লাম তার পিতাকে শেষ বিচারের দিনে দেখতে পাবেন এই দৃশ্য দেখে ইব্রাহিম আলহ সেখান থেকে সরে আসবেন এবং পরবর্তীতে তার পিতাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম যখন তার পিতাকে মানুষের চেহারায় দেখেছিলেন তখন তার পক্ষে নিজের পিতাকে জাহান্নামের আগুনে দেখা এটা তার জন্য কঠিন ছিল কাজে যখন আজ্লাহ সেখান থেকে পর্দা উঠিয়ে দিলেন এবং তার সামনে শক্তকে উপস্থাপন করলেন এবং তার পিতাকে প্রকৃত আকৃতিতে উপস্থাপন করলেন ইব্রাহিম দেখতে পেলেন তার পিতা হচ্ছে পশুর আকৃতিতে অবস্থান করছে সুতরাং সেই মুহূর্তে ইব্রাহিম আল্লাম সেখান থেকে সরে আসবেন এবং বারা ঘোষণা করবেন সম্পর্ক ছেদ ঘোষণা করবেন তিনি তার পিতাকে ত্যাগ করবেন ইব্রাহিম আলস্লাম যখন তার পিতাকে আহ্বান করেছিলেন তাও হৃদয় থেকে এবং তার পিতা তাকে প্রত্যাখ্যান করেছিলেন তখন ইব্রাহিম আলসালাম তার পিতাকে বলেছিলেন আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে আমি আমার প্রতিপালককে ডাকি আশা করি আমার প্রতিপালককে ডেকে আমি বঞ্চিত হব না ইব্রাহিম আ তাজি লুকুম এর অর্থ হচ্ছে আমি আপনার সাথে আপনাদের সাথে সম্পর্ক ছেদ করলাম আমি নিজেকে আপনাদের থেকে পৃথক করে নিলাম আপনাদের ছেড়ে আমি নির্জনে চলে গেলাম একজন মুসলিম হিসেবে অমুসলিম সমাজে টিকে থাকার জন্য এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি কাফেরদের দূষিত নষ্ট চিন্তা চেতনা থেকে নিজের মন মগজকে বিশুদ্ধ রাখতে হবে চারপাশের কুফুরী পরিবেশ দ্বারা নিজেকে প্রভাবিত স্পষ্ট কুফুরি দেখতে পেলেন তিনি সাথে সাথে তার পিতাকে জানিয়ে দিলেন আমি আপনার এবং আপনার এই সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন ঘোষণা করলাম আলাদা করে নিলাম ও তাজি রুকুম মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছেন ইসলামের মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন মুসলিম এই পরিচয়টি আমাদেরকে অবশ্যই সংরক্ষিত করতে হবে সমাজের সমস্ত অবস্থায় আমরা নিজেদেরকে স্রোতে ফাঁসিয়ে দিতে পারি না তাদের সাথে আমরা সবক্ষেত্রে ক্ষেত্রে মিলে মিশে যেতে পারি না অবশ্যই নিজেদের স্বতন্ত্রতা স্বকীয়তা আমাদেরকে রক্ষা করতে হবে একজন মুসলিম কখনোই ভেড়ার পালের মতো হতে পারে না আমাদের অবশ্যই নিজেদের পরিচয় রক্ষা করতে হবে এবং সমাজের এই সমস্ত জাহিলিয়াত থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে ইমান এবং কুফর কখনোই পাশাপাশি সহাবস্থান করতে পারে না হয়তো কুফর ইমানের উপর প্রাধান্য লাভ করার চেষ্টা করবে অথবা ইমান কুফরের উপর প্রাধান্য লাভ করবে সুতরাং এই বিচ্ছিন্নতার মানে এই নয় যে আমরা সমাজ ছেড়ে চলে যাব পাহাড়ের চূড়ায় আশ্রমে কিংবা মরুভূমিতে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করব আমরা এই জাহেল সমাজের অংশ হিসেবে থাকতে পারি কিন্তু শর্ত হচ্ছে আমাদের ইমানের মাধ্যমে এই কুফরী সমাজের কুফরকে প্রভাবিত করতে হবে কুফরের মাধ্যমে যেন আমাদের ইমান ক্ষতিগ্রস্ত না হয় এই সমাজের জাহেলিয়াতকে আমরা কখনোই নিজেদের পরিচয় বলে মনে করব না অর্থাৎ সশরীরে এই সমাজে উপস্থিত থাকলেও সর্বক্ষেত্রে আমরা এই জাহেলিয়াত থেকে দূরে থাকব মন এবং মগজ থেকে সেগুলোকে কখনোই মেনে নেব না মুসলিম হিসেবে আমাদের পরিচয়কে ধরে রাখব মাথা উঁচু করে যদি আমরা ইমানের মাধ্যমে এই কুফুরি সমাজের কুফরকে প্রভাবিত করতে না পারি সেক্ষেত্রে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে ফেলায় উত্তম কিন্তু যদি আমরা এই সমাজকে প্রভাবিত করার ক্ষমতা রাখি ইমানের মাধ্যমে এবং নিজেদের পরিচয়কে স্বকীয় বৈশিষ্ট্যকে ধরে রাখতে পারি তাহলে আমাদের মাধ্যমে অন্যান্য ব্যক্তিরাও উপকৃত হতে পারবে কারণ আপনার মধ্যে যে খায়ের বা ভালো বিদ্যমান এর সুফল তখন অন্যান্যরাও পাবে ইব্রাহিম আলহ সাল্লাম তার নিজের পিতাকে তাওহীদের দিকে আহ্বান করার পর তার নিজের জাতিকেও তাওহীদের দিকে আহ্বান করলেন তিনি তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি তাদের তোমরা পূজারি হয়ে বসে আছো ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের কাছে জানতে চাইলেন তোমরা এসব কিসের পূজা করছো অন্য আয় তিনি তাদেরকে আরো বললেন ইব্রাহিম বললেন তোমরা যখন আহ্বান করি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তিনি তার জাতির কাছে জানতে চাইলেন তোমরা কাদের পূজা করছো কাদেরকে মঙ্গল অমঙ্গলের প্রতীক হিসাবে নির্ধারণ করেছো কাদের কাছে এই বিপদে আহ্বান করছো কেমন রব যারা তোমাদের আহ্বানে কখনোই সারা দেয় না কেমন প্রভু যে তোমাদের লাভ ক্ষতি কিছুই বৃদ্ধি করতে পারে না তারা বলল। না কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদাদেরকে এটা করতে দেখেছি ইব্রাহিম আলু কথা কথাকে তারা অস্বীকার করেনি তারা মিথ্যা দাবি করেনি যে তাদের প্রতিমা তাদের দোয়া কবুল করে নেয় কিংবা তাদের মঙ্গলদান করে অমঙ্গল থেকে রক্ষা করে এটা নিয়ে তারা বিতর্কও করেনি তাদের জবাব ছিল আমরা তাদের ইবাদত করছি কারণ আমাদের বাপ দাদারা সেটা করে এসেছে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অন্ধ অনুসরণ করছি ব্যাপারটা অনেকটা এরকম যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন না অথবা আপনার ধর্ম কি সে হয়তো বলবে আমি একজন হিন্দু অথবা আমি একজন বৌদ্ধ কারণ আমার পিতা আমার দাদা আমার বংশের সবাই বৌদ্ধ আমার বংশের সবাই হিন্দু কাজে এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না তর্ক করতে চাই না আমার জন্মই হয়েছে অমুসলিম পরিবারে এ কারণে আমি একজন অমুসলিম সুতরাং এটা হচ্ছে পূর্বপুরুষের অন্ধ অনুকরণ বা আল আবাহ বাপদাদার তাকলিপ করা যখন পেশা নির্বাচনের কোন বিষয় আসে তখন যদি বাপদাদার পেশা হয় স্বল্প আয়ের বা অসম্মানজনক কোন পেশা সেই ক্ষেত্রে মানুষ সেই পেশাকে পরিবর্তন করতে সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু যখন ধর্ম নির্বাচনের বিষয় আসে তখন মানুষ এই বিষয়টিকে কোন গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করে না সে কারণে অন্ধভাবে তারা বাপদাদাকে অনুসরণ করতে যায়। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তাদের পূর্ববর্তী বাপদারা যেমন পূজা উপাসনা করত এরাও ঠিক তেমনটাই করে আসছে ইব্রাহিম আলহ সাল্লাম বললেন তোমরা প্রকাশ্য গমরাহিতে রয়েছে। এবং তোমাদের বাপ দাদারাও তোমরা মারাত্মক ভুলের উপর রয়েছে। স্পষ্ট বক্তব্য তিনি বললেন যে তোমরা মারাত্মক ভুলের মধ্যে আছো ভ্রান্তির মধ্যে আছো গড়া কথা এই কথাটি ছিল তার সম্প্রদায়ের লোকেদের জন্য একটি ধাক্কাস্বরূপ তারা যেন কথাকে বিশ্বাসী করতে পারছিল না যে এভাবে তাদের কাজকে তাদের পূর্বপুরুষের হাজার বছরের ঐতিহ্যকে কেউ ভুল এবং ভ্রান্তি বলে উপস্থাপন করতে পারে তুমি কি আমাদের সাথে তামাশা করছো তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন নাকি তুমি শুধুমাত্র কৌতুক করছ তারা ভাবল ইব্রাহিম আল ইসলাম হয়তো তাদের সাথে তামাশা করছেন তিনি তাদেরকে বললেন এই মূর্তিগুলো কোন মঙ্গল শাসন করতে পারে না এ সবই মিথ্যা তাই তারা বল তুমি নিশ্চয়ই আমাদের সাথে তামাশা করছো ইব্রাহিম আলিস্লাম বললেন তিনি বললেন না তিনি তোমাদের পালন কর্তা তিনি তোমাদের রব তিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলের রব যিনি এগুলোকে সৃষ্টি করেছেন যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা তিনি আরো বললেন যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন তাদের সামনে যেভাবে উপস্থাপন করেছিলেন তার বর্ণনা ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন আমি যে রবের ইবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানা হুয়াতাল্লাহ ইব্রাহিম আসসালাম বললেন আমি আল্লাহ ইবাদত করি আল্লাহ হচ্ছেন আমার রব তোমাদের রব সারা জাহানের রব ইব্রাহিম আলাহাম এরপর নিজে মনে মনে বললেন আল্লাহর কসম তোমরা যখন পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই একটা ব্যবস্থা অবলম্বন করব। ইব্রাহিম আল্লাম তারা নিজের মনে একটি পরিকল্পনা করলেন এবং নিজে নিজেকে বললেন আমি তোমাদের সবগুলো মূর্তিকে ধ্বংস করে দেব কয়েকজন ব্যক্তি ইব্রাহিম আলু সাল্লামের এই হুমকিকে শুনতে পেল কিন্তু তারা বিষয়টিকে সেই মুশ্রিক জাতি যেই জাতিতে ইব্রাহিম ইসলাম ছিলেন সেই জাতির একটি বিশেষ দিন ছিল যেই দিনে তারা সমস্ত জাতি মিলে শহরে আনন্দ মিছিল করতে বের হত তাদের একটি উৎসবে একটি জাহেলি শয়তানি উৎসবে তারা সবাই ঘর থেকে বের হয়ে আসত যেমন আমরা বর্তমানে দেখতে পাই পহেলা বৈশাখ পালন করতে গিয়ে নারী পুরুষ রাস্তায় নেমে আসে মঙ্গল যাত্রা নামক শিরকে অংশগ্রহণ করে এবং সমস্ত জাহেরি কাজকর্মে বর্তমানে লিপ্ত হওয়ার চেষ্টা করে ঠিক একই রকমভাবে তাদের সমাজের একটি জাহেলি উৎসব ছিল যেখানে সমস্ত জাতি তারা বের হয়ে আসত ইব্রাহিমের কাছে এসে বলল চলো তুমি আমাদের সাথে যোগদান করো ইব্রাহিম আলাহাম তিনি বললেন ইন্নি সাকিন আমি অসুস্থ ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না বরং তিনি আসলে বুঝাতে চেয়েছিলেন তোমরা যে কাজ করছ যে বেহায়াপনা নির্ল্জ্জপনা এবং জাহিলিয়াতে লিপ্ত হয়ে পড়েছে আমি এ কাজে বিরক্ত এবং অসুস্থ বোধ করছি তারা তাদের অর্থ ধরে নিল ইব্রাহিম শারীরিক অসুস্থতার কথা বলছেন তাই তারা ইব্রাহিম যাই হোক তারা যখন তাকে অসুস্থ ভেবে তাকে একা রেখে শহরের বাইরে চলে গেল ইব্রাহিম আলাহ সাল্লাম তার নিজের পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য বের হলেন হাতে কুড়াল নিয়ে মুশ্রিকদের উপাসনালয়ে প্রবেশ করলেন এবং একটির পর একটি সবগুলো মূর্তি ভেঙে চুরমার করে দিলেন শুধুমাত্র সবচেয়ে বড় যে মূর্তিটি ছিল সেটাকে টিকিয়ে রাখলেন এবং তার কাঁধে কুরাল ঝুলিয়ে দিলেন যখন তাদের জাহিলি উৎসব শেষ হওয়ার পর লোকেরা ফিরে আসলো। আল্লাহ সেই পরিস্থিতিটি বর্ণনা করছেন অতঃপর তিনি সেগুলোকে চূর্ণ বিচীর্ণ করে দিলেন ওদের মধ্যে সবচেয়ে বড়টি ব্যতীত তাদের মধ্যে সবচেয়ে প্রধানটি ব্যতীত যাতে তারা তার কাছে এসে জমা হতে পারে যাতে তারা তার কাছে এসে প্রত্যাবর্তন করে ইব্রাহিম আলসালামের মুর্শিদ জাতি যখন ফিরে আসল তাদের ভেঙে চুরে চৌচির হয়ে যাওয়া মূর্তিগুলোর দিকে তাকাল এবং বললাম তারা বলল আমাদের আলেহাদের সাথে আমাদের উপাসদের সাথে এই রকম ব্যবহার কে করল সে তো নিশ্চয়ই কোন জালিম ব্যক্তি হবে কে এই কাজ করেছে যে কয়েকজন ব্যক্তি ইব্রাহিম আল ইসলামের কথা চুপি চুপি শুনে ফেলেছিলেন তারা আসলো। এসে বলল আমরা একজন ব্যক্তি যান্নাম ইব্রাহিম তার কাছে এই ধরনের বক্তব্য শুনেছি যে সে সুযোগ পেলে আমাদের এই মূর্তিগুলোকে মূর্তিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে তারা এসে বলল আমরা ইব্রাহিম নামের একজন ব্যক্তিকে শুনেছি একজন যুবককে শুনেছি সে এই মূর্তিগুলোর সমালোচনা করেছে এবং সে বলছে সুযোগ পেলে এই মূর্তিগুলোর ব্যাপারে সে ব্যবস্থা গ্রহণ করবে কুরআনে আল সোমাদা বলছেন কয়েকজন ব্যক্তি এসে বলল আমরা এক যুবককে তাদের বিরুদ্ধে বিরূপ আলোচনা করতে শুনেছি যাকে ইব্রাহিম বলে ডাকা হয়। এই দিকে আমরা দুইটি মনোযোগ দেওয়ার চেষ্টা করব এক নম্বর বিষয় হচ্ছে ইব্রাহিম ছিলেন সেই সময় একজন যুবক ফাতা সুতরাং আমাদের বর্তমানে যুবকদের এই বিষয়টি অনুভাবন করা উচিত ইতিহাসের বড় বড় বৈপ্লবিক পরিবর্তন এবং দাওয়ার কাজটি সর্বক্ষেত্রে যুবক এবং তরুণদের মাধ্যমে হয়েছে দুই নম্বর বিষয়টি হচ্ছে একটি উদাহরণ আমরা চিন্তা করতে পারি ধরুন আমি আপনার সাথে কথা বলছি আমি আপনাকে বললাম আবদুল্লাহ আপনাকে ডেকেছেন আবার আমি কথাটিকে পারি আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি আপনাকে ডাকছে এই দুইটি বক্তব্যের মধ্যে সূক্ষ পার্থক্য রয়েছে যখন আমরা বলছি আবদুল্লাহ আপনাকে ডাকছে তার মানে আমরা দুজনেই আবদুল্লা নামের সেই ব্যক্তিকে চিনি আর যখন আমি আপনাকে বলব যে আবদুল্লাহ নামের একজন যুবক আপনাকে ডাকছে তখন হয়তো আমরা দুজনেই কিংবা যে কোনো একজন সেই আবদুল্লাকে চিনি না ইব্রাহিম আলহ্লামের জাতি সেই মূর্তিগুলোর কাছে জড়ো হওয়ার পর বলছে আমরা ইব্রাহিম নামের একজন যুবককে এদের সমালোচনা করতে শুনেছি ইব্রাহিম আলহাম সেই বৈপ্লবিক ঘটনার আগে পর্যন্ত তার সমাজে পরিচিত কোনো ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন সাধারণ অপরিচিত তরুণ অথচ তিনি এমন একটি পরিবর্তনের ডাক দিয়েছেন যা পুরো সমাজকে এখন একটি সিদ্ধান্ত পরিস্থিতির সামনে এসে দাঁড় করিয়ে দিচ্ছে তারা বলল তারা বলল তাকে জনসম্মুখে উপস্থিত কর যাতে তারা দেখতে পায় কারণ পুরো সম্প্রদায়ের লোকেরা তার একত্রিত হয়ে দেখতে চাইল কে এই কাজটি করেছে এবং তারা ইব্রাহিম আলহামকে তাদের সামনে আদালতে হাজির করল তারা সবাই একত্রিত হল এবং বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের আলেহাদের সাথে এরূপ ব্যবহার করেছ ইব্রাহিম সাল্লাম বললেন কল গল্প বরং এদের প্রধান মূর্তিটি এই কাজ করেছে অতএব তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলার ক্ষমতা রাখে এটাই ছিল ইব্রাহিম আলহ্লামের মূর্তি ভাঙার উদ্দেশ্য এটাই ছিল পয়েন্ট যে পয়েন্টটা ইব্রাহিম আলসালাম সবার সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি সবার সামনে মূর্তিগুলোর অসারতা স্পষ্ট করে তুলে ধরতে চেয়েছিলেন তাই তিনি বললেন যা ও তোমাদের রবদেরকে তোমাদের আলেহাদেরকে তোমাদের উপাস্যদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে বলতে দাও কি ঘটনা ঘটেছিল তোমরা যদি বিশ্বাস করো তোমাদের রব কিছু করতে ক্ষমতা রাখে তাহলে তোমাদের সবচেয়ে বড় মূর্তিটি এই কাজ করেছে আর যদি তোমরা বিশ্বাস করো তোমাদের রব কিছুই করার ক্ষমতা রাখে না তাহলে কেন তোমরা তাদের পূজা করছ উপাস করছো তিনি তাদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে যদি তারা বলতে পারে এটাই হচ্ছে আসল কথা যে বিষয়টির প্রতি ইব্রাহিম আলসালাম তাদেরকে নারা দিতে চেয়েছিলেন আল্লাহ বলেন। অতঃপর তারা মনে মনে চিন্তা করল এবং বলল লোকসকল তোমরাই তো বে ইনসাফ তোমরাই তো নিজেদের প্রতি জুলুম করেছ ইব্রাহিম আলসালাম তাদের এই মোহ বাপদাতার অন্ধ অনুসরণ করা এই ঘোর লাগা ভ্রান্তি এটা তিনি ভেঙে দিয়ে দিয়েছিলেন তাদের অজ্ঞতাকে তিনি ভেঙে দিলেন এটা ছিল তাদের জন্য একটি প্রচন্ড ধাক্কা মুহূর্তের জন্য যেন তারা নিজেদের চেতনাকে ফিরে পেয়েছিল তারা সচেতন হয়েছিল তারা তাদের অজ্ঞতা ভ্রান্তি এবং বোকামিকে অনুধাবন করতে পেরেছিল তাই তারা এই বিষয়টির প্রতি চিন্তা করতে শুরু করল এবং নিজেরাই বলতে শুরু করল হে লোকসকল তোমরাই তো বে ইনসাফ ইব্রাহিম আলহ সাল্লাম ইব্রাহিমকে কেন আমরা জালিম ব্যক্তি বলছি কিন্তু এরকম একটি পরিস্থিতিতে শয়তান সে তার প্রভাব এবং অশোষা নিয়ে উপস্থিত হল এবং তাদেরকে প্রভাবিত করল যাতে তারা আবার পুনরায় শিরকের উপর প্রতিষ্ঠিত হয়ে যায় ফলে মুহূর্তের মধ্যে যদিও তারা চেতনা ফিরে পেয়েছিল কিছুক্ষণ পর আবার তাদেরকে পুরনো রোগে পেয়ে বসল বাপদার অন্ধ অনুকরণ থেকে তারা বের হয়ে আসতে চাইল না কিছুক্ষণের জন্য তারা জাগ্রত হয়েছিল কিন্তু তারা সেই সুযোগকে হাতছাড়া করল এবং বলেন। অতপ্পর তারা ঝুঁকে গেল মস্তক নত করে তুমি তো জানোই এরা কথা বলার ক্ষমতা রাখে না তারা বলল তুমি তো জানোই তারা কথা বলতে পারে না তাদের জবাবে ইব্রাহিম আলুসলাম বললেন তিনি বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোন উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না ইব্রাহিম আলুসলাম তাদেরকে প্রশ্ন করছেন তোমাদের কি কোন বোধশক্তি নেই বোঝার ক্ষমতা নেই তোমাদের কি কোন চিন্তা শক্তিও নেই তোমরা কিভাবে এমন করছ যে কথা বলতে পারে না যে তোমাদের মঙ্গল করা দূরে থাকুক নিজের অমঙ্গলও যে দূর করতে পারে না এমন কি নিজেকে আত্মরক্ষা করতে পারে না সে কিভাবে তোমাদেরকে রক্ষা করতে পারে তোমাদের এই রব তোমাদের মূর্তিগুলো তোমাদের আলেহার মোড়ে মাটিতে পড়ে আছে তারা তো নিজেদেরকে সাহায্য করতে পারো প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন raindropsmedia.org media.org or Facebook page www.facebook.com raindropsmedia raindrops YouTube channel www.youtube.com slash raindrops